তার আগে বোমকেশের আগে কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় কিন্তু প্রিয়নাথ কোন কাল্পনিক চরিত্র নন সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দ্বারকা আঠেরোশো থেকে উনিশশো প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দ্বারোগার দপ্তর সানডে সাসপেন্সে আজকের গল্পের নাম আসমানি লাশ আজকের গল্প আমরা নিয়েছি পুনশ্চ প্রকাশনের দ্বারোগার দপ্তর প্রথম খণ্ড থেকে গল্প পাঠে দ্বীপ সূত্রধার আমি অয়ন্তেকা শুরু হচ্ছে আসমানি লাশ বর্ষাকাল সকাল থেকেই বৃষ্টি শুরু দুপুরের মধ্যে এমন কালো মেঘে আকাশ ঢেকে গেল যে মনে হতে লাগলো যে সন্ধে হয়েছে তার মধ্যে আবার বজ্রপাত এরই মধ্যে থানায় একজন এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল চিঠি যিনি লিখেছেন তার নাম আমি বলবো না তবে চিঠিতে যা লেখা ছিল তা বাবু। আমি সবিশেষ বিপদগ্রস্ত পত্র পাওয়া মাত্র পত্র বাহকের সহিত আমার বাসায় আসিয়া আমাকে বাধিত করিবেন এখানে আসিলে সমস্ত বিষয় অবগত হইতে পারিবেন এক কথায় আমি নিতান্ত বিপদাপন্ন জানিবেন যিনি চিঠি লিখেছেন তিনি একজন সম্ভ্রান্ত বড় লোক খুব বিপদে না পড়লে এভাবে আমায় চিঠি লিখে বাড়িতে ডাকতেন না আমি তৎক্ষণাৎ তার বাড়িতে যাবো বলেই ঠিক করলাম বাড়ির সামনে এসে দেখি অনেকেই আমায় দেখে এগিয়ে এলো আরে স্যার আপনি এত তাড়াতাড়ি এখানে পৌঁছলেন কি করে আমরা তো সবে আপনাকে খবর দেবো ভাবছিলাম আমি আসলে মানে ওই এদিকেই যাচ্ছিলাম আর কি অন্য একটা কাজে তোমাদের ভিড় দেখে জানতে এলাম কি ঘটনা তাই এসছেন ভালোই করেছেন স্যার দেখুন কিনারা করতে পারেন কি না আমরা যারা জানেন তারা সবাই মহিলা কাজেই তারা অন্দরমহল থেকে বেরোতে চাইছেন না বাড়ির ভেতরে আবার চারজন উকিল কিন্তু হয়েছেটা কি ভেতরের ঘরে একটা টিনের বাক্স রাখা আছে স্যার সেটা আগে দেখে আসুন তারপর বলছি ঘরের ভেতরে ঢুকতেই ওড়া টিনের বাক্স ডালা খুলে দেখলাম তার ভেতরে হাত পা মুড়া অবস্থায় এক মহিলার লাশ সে লাশ এতটাই পচে গেছে যে হাত দিলে দেহ থেকে চামড়া খুলে আসবে পচা গন্ধে সেখানে এক মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব নয় একটি তবে এক হাতে লোহার চুরি রয়েছে লাশ দেখে আমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এলাম কি বুঝলেন স্যার বাবারে লাশের যা অবস্থা শনাক্ত করা তো কঠিন হবে যাই হোক বাক্সটা কোথায় পাওয়া গেল সম্প্রতি নতুন কেউ ঢুকেছিল তেমন তো কেউ বলেন ঠিক আছে আমি একবার ভেতর থেকে হয়ে আসছি বাড়ির বৈঠকখানে ঢুকে দেখি সেখানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বেশ কয়েকজন কালো জোব্বা পরা উকিল বাড়ির কর্তাকে ঘিরে বসে আছেন তিনি আমাকে দেখেই উঠে এলেন এই তো এসেছেন হলো আমার আরে আপনি এত উত্তেজিত হবেন না আমি এসেছি আমি নিজেই তদন্ত করব আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি যদি আমায় রক্ষা করতে পারেন দ্বারকাবু আমি আমি আপনার হা আপনি বসুন বসুন হ্যাঁ এইবার একেবারে গোড়া থেকে আমায় কি কি ঘটেছে বলুন দেখি আমি বিশেষ কিছুই জানি না দারোগা দারোগাবু তবে যতটুকু জানি আপনাকে বলছি এই চার দিন আগে থেকে আমরা বাড়িতে একটা পচা গন্ধ পেতে শুরু করি এই তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও ইঁদুর টিদুর মরেছে গন্ধ আপনা থেকেই চলে যাবে কিন্তু গন্ধ ক্রমে বাড়তেই থাকে আজ সকালে গন্ধে একেবারে বাড়িতে টেকা যাচ্ছিল না বলে আমি কাজের লোকেদের বলি বাড়ি খুঁজে দেখতে যে গন্ধ কোথেকে আসছে এ ঘর ও ঘর দেখতে দেখতে তাদের মনে হয় ছাদের একটি ঘরেই গন্ধ সব থেকে তীব্র ছাদের ঘরের ভেতরে আমরা একটি বাক্স পাই তার থেকেই গন্ধটা আসছিল বলে মনে হলো বাক্সটা তখন আমি নিচে নামিয়ে আনতে বলি তা সে বাক্সে তো তালা মারা ছিল সে তালা আমরা ভাঙি ভেঙে ভেতরে দেখি ওই ব্যাপার তারপর কি করবো বুঝতে না পেরে পুলিশে খবর দিই বেশ এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই করুন বাড়িতে এখন কে কে উপস্থিত আছে আমি আমার স্ত্রী আমার দুই এক ছেলে এবং আমার ভাগনি আপনার ভাগনি এখানে থাকেন কেন উনি বিধবা এবং ওনার বয়স ষাট আমার ভাগনি খুব কম বয়সে বিধবা হয়েছিলেন ওই সেই থেকে এখানেই আছেন আচ্ছা আর আপনার দুই মেয়ে অবিবাহিতা না বড় মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কয়েক বছর পরেই সে বেচারি বিধবা হয় সেই থেকে এখানেই আছে ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি তার বয়স দশ আপনার বড় মেয়ের বয়স কত আগে এখন পঁচিশ ছাব্বিশ হবে আর আপনার ছেলে আগে ছেলের বয়স এখন সাত ঠিক আছে এ তো গেল পরিবারের কথা এ ছাড়া চাকরবাকর? রান্নার জন্য এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী আছে এছাড়া চারজন ঝি দুজন চাকর এবং চারজন দারোয়ান এদের মধ্যে অন্দর মহলে কজন দারওয়ান ছাড়া আর সবাই রাতে সবাই এ বাড়িতেই থাকে আ আগে হ্যাঁ এদের ছাড়া অন্য কোনো মহিলা আত্মীয় বা ঝি এ বাড়িতে গত কয়েকদিনে এসেছে আগে আমি যত দূর জানি গত এক মাসে তেমন কেউ আসেননি বেশ উম कैटी आलमारी रखा रही घरे बता पास घर टी थे तार बाबूर विधवा मे घर पश्चिमे छाद ছাদের চারদিকে পাঁচ ফুট উঁচু পাঁচিল ছাদের ধারে কেউ দাঁড়িয়ে থাকলেও বাইরে থেকে তাকে দেখা যাবে না ঘরগুলোর পেছনে একটি বাগান সামনে খোলা উঠোন দক্ষিণ দিকে একই ধরনের তিনটি ঘর এই ঘরগুলোতে বাবু তার স্ত্রী এবং ছেলেমেয়েরা থাকেন এই হলো বাড়ির অন্তরমহল আমি নিচে নেমে গিয়ে বাগানের চারপাশটা ভালো করে দেখলাম কিন্তু সেখানে तेम किचू खुजे पेलना वक्सबंदी महिला के क्या खून करना दरकार महिला ए बैपारे बाड़ी क्यों कोकम आलोकपात करतेड़ा प्रतिबीरा बोलते शेषे अनपाय सरकार तरफ लाश शन करते पंचाश टाक इनम देवा एम घोषणा हलो क्यों ताते लाभ हलोना কি করা যায় সেই কথাই ভাবছি এমন সময় খেয়াল হল মৃতদেহের গায়ে যে শাড়ি ছিল তাতে যদি ধোপার কোনো চিহ্ন থাকে কিন্তু তাও পাওয়া গেল না এদিকে আর কোনো প্রমাণ না পেয়ে পুলিশ সেই বাবুর পেছনেই লাগল আমি ঠিক করলাম বাড়ির কাজের লোকেদের সঙ্গে আর একবার কথা বলা দরকার তোমার নাম কি আগে কামিনী আচ্ছা তোমার বাবু কেমন মানুষ কামিনী কখনো কথাবার্তা বলতে দেখেছো আচ্ছা গত কয়েকদিনে কোনো নতুন মেয়ে মানুষ এসেছে আগে বা আমার নাতনি দেশ থেকে এসেছিল দুদিনের জন্য কিন্তু সে তো অন্য জায়গায় কাজ পে চলে গেছে এই তথ্য আমার কাছে নতুন যাচাই করার জন্য আমি আমাকে ডাকলামী একটু আগেই বলেছে এই কথা শুনে বামা কামিনীর গায়ে শুধু হাত তুলতেই বাকি রেখেছিল প্রচুর গালিগালাজ করার পর সে বলল সেদিন সন্ধ্যেবেলায় তার নাতনিকে পুলিশের সামনে হাজির করবে এবং করল তাই এই দেখুন এবার সন্দেহ তার উপর গিয়ে পড়লো কিন্তু রাম সিং দারওয়ান বললো যে সাত দিন আগে এক মহিলা এসে কামিনীর সঙ্গে দেখা করতে চান এবং সে কামিনীকে ডেকে দেয় বামার একটি মাত্র কথায় তদন্তের মোড় ঘুরে গেল কামিনীর বাড়ি মেদিনীপুর সেখানে অনুসন্ধান করতে গেল সতীশ ফিরে এসে আমায় জানালো অনেক কষ্ট করে কামিনীর বাড়ি খুঁজে বার করলাম স্যার কিন্তু সে বাড়িতে তো কেউ থাকে না থাকে না মানে বাড়ির লোক কেউ নেই স্যার দুটো টালির ঘর তাতেও তালা দেওয়া আর তার বোন বোন আছে একজনের নাম সুন্দরী কিন্তু তাকেও গাঁয়ের লোক গত দশ বছরে দেখেনি তার নাকি রামহরি বলে কারোর সঙ্গে বিয়ে হয় তার বাড়ি প্রায় বিশ মাইল দূরে বাবা তারপর তো আমি সেই রামহরির বাড়ি খুঁজতে বেরোলাম খুঁজে পেলাম ও কিন্তু রামহরি সেখানে ছিল না গ্রামের অন্য মহিলাদের কাছ থেকে জানতে পারলাম যে রামহরির স্ত্রী গ্রামের অন্য বেশ কয়েকজন মহিলার সঙ্গে কলকাতায় গেছিল গঙ্গা স্নান করতে কিন্তু কোনোভাবে সেখানে গিয়ে সে হারিয়ে যায় গ্রামের মহিলারা তাকে খুঁজে না পেয়ে তাকে ছাড়াই গ্রামে ফিরে আসে तदंतरि रामहरि कमिनी चि तब लाश शनान नहीं लाशे दाह कमी सुनल कलक हारिए गु बार दुख हो मुख देखे मन हलना कमिनी मिथ्ये कथा क्यों बोल लो? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সবাই উঠে পড়ে লাগলো একজন গাড়ি ছে ভাগ গে ভাগ গিয়ে কি এবার পলায়ন কামিনীর নিজেই বাড়িতে এসে হাজির হল সঙ্গে আর একজন মহিলা তাকে দেখেই হরি বলে উঠল এ তো আমার স্ত্রী এই তো আমার স্ত্রী সুন্দরী তাহলে কামিনি তুমি এতগুলো মিথ্যে কথাই বা বললে কেন আর পাল আমি কি বলবো আমি বুঝে পেলাম না কিন্তু যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই মামলার মীমাংসা সহজে হবে না কিন্তু অনেক সময় একটি অপরাধের সমাধান পাওয়া যায় पराधर पेनेोपाल विश्वास चोर पड़ाएंक आगे रामगोपाल कलकाय विशेष थकें ना मयम सिंह चाकी करें बाड़े थे वृद्धा मा अल्प बसी स्त्री रामगोपाल बचरे दो तीन बार फिर फिर गुजब छा दिल रात शीत काटार शब्दे रामगोपाल घूम भेगे गलज़ शुने चोर कथा दिए बाड़ीत ढोकार चेष्टा कर তিনি সাহসী মানুষ ঠিক করলেন চোর বাড়িতে ঢুকলে তাকে ধরে ভালো করে উত্তম মধ্যম দেবেন শীত হয়ে গেলে পর চোর প্রথম গর্তের মধ্যে নিজের পা দুটি গলাল অমনি রামগোপাল তার পা ধরে চোর চোর বলে চিৎকার জুড়ে দিলেন চোর ধরা পড়ল কয়েকদিন পরেই তার মামলা আদালতে আ উঠল আদালতে দেখি সাক্ষী দিতে এমন একজন এসেছেন আমি বর্তমান কোম্পানির অফিসে কেরানির চাকরি করি বেশ এবার যেদিন চোর ধরা পড়েছিল সেদিনকার ঘটনা মহামান্য আদালতকে বলুন আগে সেদিন আমার স্ত্রীর সঙ্গে আমার কিছু কথা কাটাকাটি হয় আমার স্ত্রী রেগে গিয়ে আত্মহত্যা করবেন বলে ঘর থেকে বেরিয়ে যান খানিক পরে তিনি কোথায় গেছেন খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে খিড়কির দরজাটা খোলা আমি সেই দরজা দিয়ে বেরিয়ে দেখি বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে সেখানে আমার স্ত্রী বসে আছেন কাছে গিয়ে দেখি তার চোখে মুখে আতঙ্ক তিনি আমার কানে কানে বলেন তিনি কি দেখেছেন তার কথা শুনে বাগানের দিকে তাকাতেই আমি দেখতে পাই বিশ্বাস্যের বাড়িতে চোর শীত কাটছে কিছুক্ষণের মধ্যেই তার শীতকাটা হয়ে গেল তারপর সে পা দুটো ভেতরে গড়াল আর শুনতে চোর চোর চিৎকার সাক্ষীদের চোরের সাজা তো হল কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্ত্রী কি দেখে সেদিন এমন আতঙ্কিত হয়ে পড়েছিল সেটা জানতে আমায় মহেন্দ্রর বাড়ি যেতে হলো সেখান থেকে তার কথা শুনে আমি গেলাম হরিন বাড়ি চোরের সঙ্গে দেখা করতে আমার বিরুদ্ধে মামলা তো প্রমাণ হয়েই গেছে দারোগা বাবু এখন কি চান আপনি সেই রাতের ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল আরও প্রশ্ন বেশ করুন সেদিন রাতে তুমি ওই বাড়িতে কেন গিয়েছিল বলতো চুরি করতে তো যাওনি না দারোগা বাবু সেদিন আমি চুরি করতে যাইনি আমি গিয়েছিলাম রামগোপালের বউয়ের সঙ্গে দেখা করতে ওনার অবর্তমানে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি এবার সেদিন রাতের কথা মনে কথা আপনি কেন জানতে চাইছেন দারোগা বাবু অন্য একটা মামলার তদন্তের জন্য প্রয়োজন তুমি যদি এই খবরটা আমায় দাও তাহলে তোমার সাজা খানিকটা মকুব হতে পারে বেশ তাদের নাম সাতকরি দাস এবং মাখনলাল দত্ত কিছু দূরেই প্রসন্নের বাড়িতে ওরা দুজন ভাড়া থাকে চোরের এই কথা শুনে আমি বাবুর বাড়িতে ফিরে গেলাম সামন্ত একবার ছাদের ঘরটায় চলতো মানে যে ঘরটায় ট্রাঙ্কটা পাওয়া গেছিল সে চলুন স্যার কিন্তু সেখানে নতুন করে কি কিছু পাবেন ভাবছেন খানিকটা খুঁজতেই বেরোলো সে জিনিস এইটা এটা তো দড়ি স্যার হম আর এটা খেয়াল করেছো দড়ি যে এক প্রান্তে বাঁধা এতো দেখছে একটা কাঠের টুকরো কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আমি পারছি এটা কাজ করে দেখি ওই যে ওখানে বেঞ্জিটা রয়েছে না হ্যাঁ ওইটা ওটা তুলে নিয়ে গিয়ে পাঁচিলের ধারে লাগাব বেঞ্জির ওপর উঠলে শুধু যে বাইরের বাগানটা পরিষ্কার দেখা যায় তাই নয় বাড়ির বাইরের দিকে দেওয়ালটাও দেখা যায় এবং আমি উঁকি দিয়ে দেখলাম দেওয়ালের বেশ কয়েক জায়গায় রং চটে গেছে এর মানে আমার কাছে স্পষ্ট বাড়িতে যাওয়া হলো সেদিন সন্ধ্যা সাতটায় আগে থেকে খবর নেওয়া হয়েছিল যে সাতকড়ি দাস এবং মাখনলাল দত্ত সকাল দশটায় বাড়ি থেকে বেরোয় এবং সন্ধ্যে ছটায় ফেরে আগে আপনার নাম সাতকড়ি দাস আগে হ্যাঁ কিন্তু সরে দাঁড়ান পুলিশের কাজে বাধা সৃষ্টি করলে সমস্যায় পড়বেন প্রায় এক ঘন্টা ধরে সামন্ত এবং থানার হাবিলদাররা ঘর সার্চ করলো সার্চ করে যেটা পাওয়া গেল তার মধ্যে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যা থাকে তার বাইরে তেমন কিছু ছিল না শুধু দুটি জিনিস ছাড়া একটি তোয়ালে জড়ানো কিছু শোনার গয়না এবং দুই একটি কালো পার শাড়ির অর্ধেক আমি দেখেই চিনতে পারলাম শাড়িটা এই শাড়ির বাকি অংশ আমি সেদিন দেখেছিলাম দেহের ওপর চাপা দেওয়া আর গয়নাগুলো যে মৃতদেহ থেকেই খুলে নেওয়া হয়েছে তাতেও আমার কোনো সন্দেহ রইল না সাতকড়ির স্ত্রীর বাপের বাড়ি থেকেও খবর আনা হল সে সেখানে যায়নি অবশেষে আর কোনো পালানোর রাস্তা নেই দেখে সাতকড়ি মুখ খুলল আমার স্ত্রীর সঙ্গে আমার বনিবনা ছিল না সেদিন যে কি হলো না রাগের মাথায় আমি তাকে খুন করে বসলাম माखनलिरे अवस्था देखे हमें बोल लाश सर फिर तक आप ट्रांकर मध्य लाशा भरे पेली बाबूधर बागान दिए एक रात जेते ग देखे बाड़ छाठी बाँधा दड़ी झोलान एक जो लोक ये से लाठीते दिए दाड़िए दड़ी धरे टेपर के टेंे तुले नी जिनि प्राय रोज मजरा ठीक करी সেদিন ওই ট্রাঙ্ক নিয়ে গিয়ে দড়িতে বেঁধে দড়িতে টান দেব যেতে গিয়ে শীত কাটতে আসা হরিশের সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমরা ট্রাঙ্ক নিয়ে গিয়ে দড়ির সঙ্গে বেঁধে দড়িতে টান মারলাম দড়ি উপরে উঠে গেল তারপর তারপর কি হলো তা তা আমি জানি না বলাই বাহুল্য বাবুর বিধু মেয়ে এক গোপন প্রেমিক ছিলেন ওই দড়ি ছিল তাকে ছাদের ঘর পর্যন্ত তোলার উপায় সেদিন দড়িতে টান মেয়েটি রোজকার অভ্যেস মতোই দড়ি টেনে ওপরে তোলে কিন্তু দেখে মানুষের জায়গায় এসেছে একটি ট্রাঙ্ক কি করবে বুঝতে না পেরে সে ট্রাঙ্কটি ছাদের ফাঁকা ঘরে রেখে দেয় সাতকড়ি এবং মাখনলালকে দোষী সাব্যস্ত করতে আমাদের কোনো অসুবিধাই হল না ওই দড়ি বাঁধার ট্রাঙ্ক ওপরে উঠতে দেখেই মহেন্দ্রর বউ আতঙ্কিত হয়েছিল কিন্তু বাবুর মেয়ের ব্যাপারটা আমাকে তাঁকে জানাতেই হল শুনেছিলাম তারপর তিনি মেয়েকে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছিলেন সাসপেন্সে আজ শুনছিলেন কলকাতা পুলিশের দ্বারকা প্রিয়নাত মুখোপাধ্যায়ের গল্প আসমানি লাশ গল্পে সূত্রধার আমি অয়ন্তিকা বাবুর এবং বিচারকের চরিত্রে মীর হাবিলদার এবং উকিলের চরিত্রে অগ্নি কামিনী শ্রী রামহরি পুষ্পল সামন্ত সমক সাতকড়ি অংশুমান পাল महेंद्र अमरत्य चोर उत्मा प्रियनाथ मुखोपाध्याय चरित्र गल्पर बेतन नाट्य रूप परिचालन दीप धनी परिकल्पना शुभदीप पोस्टर डिजाइन एस्टरिस्क शेष हल आसमानी लाश सनडे ससपेंस एक्टिव रोमाचकर तदन फिर आसपे दारोगा प्रियोनाथ